বাংলা মানবতা সমাধান সসালামালকম রি আলদুল রবীল আলমিন পৃষ্টিভি বাংলার ও কাছের দর্শক ভাই বোনকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি প্রকৃত শান্তি লাভের উপায় প্রকৃত শান্তি বলতে আমরা একটু আলোচনা করব যে শান্তি সবই প্রকৃত নয় কিছু বাহ্যিক দুনিয়াবি আর প্রকৃত শান্তি বলতে আমরা স্থায়ী আখেরাতের শান্তিকেই বেশি অগ্রগণ্য করব আশা করি এ মর্মে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আপনাদের সামনে সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন পরিচয় করিয়ে দিই আজকের আলোচকবৃন্দের সাথে আমার সাথে আছেন শাহ এবং সঙ্গে রয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা উপস্থাপক হিসাবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি যে কথা বলছিলাম প্রকৃত শান্তি লাভের উপায় জি শেখ প্রকৃত শান্তি বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ রাসুল মোহতারাম আপনি যেটা সংক্ষিপ্ত ভাবে ইঙ্গিত দিয়েছেন মানুষ আজকে দুনিয়াতে শান্তি খুঁজে প্রকৃতপক্ষে দুনিয়া তো কখনো স্থায়ী শান্তির স্থান নয় জায়গা নয় আসল শান্তি হচ্ছে সেই জান্নাতে। তবে দুনিয়াতে একটি বিষয় মনে রাখতে হবে সেই আখেরাতের শান্তি পেতে হলে দুনিয়াতেও একটি শান্তির পথ তাকে অবলম্বন করতে হবে দুনিয়াতে কেউ যদি অশান্তির পথ বেছে নেয় আর আখেরাতের শান্তি পেতে চায় আমরা বলতে পারি একটাই শান্তির পথ সেটা নামই হলো ইসলাম সেটাই হচ্ছে ইসলামই হচ্ছে শান্তির বিষয় এবং শান্তির পথ দেখায় ও শান্তির পথে মানুষকে আহ্বান ধন্যবাদ আপনাকে বলুন যে আল্লাহ বলছেন বলতো আল্লাহ তোমরা পার্থিব জগৎ কে প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম অস্থায়ী আর ওই পরকালের শান্তিটা আল্লাহ না আমি আমার ভালোবান্ধাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি মারাত চোখ কোনদিন সেটা দেখেনি কোন অথচ মানুষের চোখ পৃথিবীতে অনেক কিছু দেখেছে দেখছে দেখবে কিন্তু স্থায়ী শান্তির ব্যবস্থা জাননা সেটা মানুষের এই দুনিয়াতে কোন শান্তিতে সেটা মিলাতে পারবে না আল্লাহ রসুল একথা বলছেন যে সেটা এমন একটা শান্তির ব্যবস্থা যেটা কান কোনো দিন শোনেনি মানুষের কান তো পৃথিবীর অনেক কিছু শুনেছে কিন্তু যেটা স্থায়ী শান্তি জান্নাত সেটার কথা মানুষ কানেও কোনোদিন শোনেনি শেষ পর্যন্ত আল্লাহ রসুল বলছেন যে আল্লাহতাল্লাহ বললেন অমাখা ভাবতে পারবে না যে বাছাই করতে হবে পৃথিবীর জন্মলগ্নের থেকে না হলেও বেশ কিছু যুগ থেকে এক শ্রেণীর মানুষ মানুষকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য অনেক পথের কথা বলেছে অনেক থিওরি অনেক পদ্ধতি উল্লেখ করেছে কিন্তু দেখা গেছে যারা মুসলিম নয় তারা সেটাকে মেনে নেয়নি সবাই সেটা স্থায়ীভাবে ভাবে তারা স্বীকৃতি দিয়েছে যে আসলে শান্তি পেতে হলে ইসলাম গ্রহণ করতে হবে এবং ইসলামকে মেনে চলতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন উদ্কল সত্যিকারই যদি তোমরা শান্তি পেতে চাও বা শান্তি ভোগ করতে চাও উপকরণের মাধ্যমে আমরা পেতে পারি এমন আমি কিছু বলি আলহামদুলিল্লাহ আবাদ পূর্বের আলোচনা থেকে তো মোটামুটি দিশা আমরা পেয়েছি এটা আমি কিছু তারা এমন এক ধর্মের মালিক যে ধর্মের নামই হলো ইসলাম ইসলাম নবী সাল্লাম যখন রোমান বচ্চা হেরাকিয়াসকে দাওয়াত দিয়েছিলেন ইসলামে তিনি বলেছিলেন তুমি ইসলাম কবুল করো শান্তি পেয়ে যাবে এবং আল্লাহ বলে আল্লাহ তো আসলে তো ইসলাম ছাড়া মানুষের যে আত্মার শান্তি আল্লাহ বেজিক্রিল্লাহে যে মন আল্লাহ সৃষ্টি করেছেন এই মন আল্লাহকে বাদ দিয়ে তাকে দিয়ে সে শান্তি পাবে পেতে পারে না এই জন্য সুর আরো আঠাশ নম্বরে তাল্লা বলেছেন জেনে রাখো মানব আত্মা কেবল আল্লাহে পেতে পারে আর কোনো কিছুতে সেই চালুন যাই হোক তো আসলে শান্তি পেতে হলে আত্মিক ভাবে ইসলামে এবং অঙ্গ মধ্যে ইসলামকে চর্চা করতে হবে যেমন নবীজি বলেছেন যার হাতের অত্যাচার থেকে রসনার অত্যাচার থেকে তার দিক থেকে কোন অত্যাচার থেকে গোটা বিশ্ব মানুষ শান্তিতে থাকতে পারে সেই লোককে বলা হয় মুসলিম ইসলামের কিছু বলো আসলে আল্লাহ রাসুল্লের এই বাক্যটি বিভিন্ন হাদিস সাল্লি সাল্লাম বিভিন্ন হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে এই বাক্যটি কত গুরুত্বপূর্ণ যে রাসুল সাল্লি সাল্লাম বললেন ওই প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে নিরাপদে একজন কারণ দেখা যাচ্ছে যে মুখ এবং হাত মানুষের মাধ্যম আর যখন মানুষ এই দুটাকে নিরাপদে রাখবে ওর দ্বারা মানুষ কষ্ট পাবে না তখন আল্লাহ রসুল তার জিম্মেদারি নিচ্ছেন তাকে জান্নার নিয়ে যাওয়ার সাহা রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এবং তার লজ্জায় স্থানের নিতে পারে সে কোনো অশ্লীল কাজে জড়িয়ে যাবে না রাসুল সরাইসালাম বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিলাম তাহলে মানুষকে মুখ থেকে নিরাপদে রাখার কত একটা বড় মাধ্যম এ কারণে তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি তোমরা কি এটা বলতে পারো তোমাদের এটা জানা আছে সঙ্গে সাথে যে মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় কি সেটা মাধ্যম তখন আল্লাহ রসুল বললেন বলতে বলতে বলছেন আল ফাম। মানুষের মুখ এবং মানুষের লজ্জায় এবং অশ্লীল কাজে জড়িয়ে পড়বে তেমনি মুখকে যদি বিফলে ব্যবহার করে তাহলে ফলাফল হবে জাহান নাম আমরা আমাদের অধিবেশন থেকে আমরা মনে হয় শান্তির যেহেতু শান্তি লাভের উপায় প্রকৃত প্রকৃত শান্তি লাভের উপায় পাঁচটি জিনিস রয়েছে যে পাঁচটি জিনিস অপরিহার্য যদি বিশ্ব সমাজ বাস্তবায়ন করে তাহলে তারা দিকে দৃঢ়পাত করি যে তিনটি মূল উপকরণ থেকে শান্তির উপায় উপকরণ আল্লাহ সুবাহ ইসলামের মধ্যে যেগুলো দিয়েছেন সবগুলোই সবগুলোই তো আমরা এখানে উল্লেখযোগ্য কিছু तीन प्रधान तो यथा रीति आलोचना सामने उपस्थापन करब तक असल কারোর অধিকার নয় বাচ্চা যেহেতু তিনি এক এবং একক তিনি সৃষ্টি করেছেন দিয়েছেন তিনি একক যার কোন তুলনা সম্ভব নয় যে আল্লাহর প্রমাণ বুঝে তৌহিদের রশি কখনো ছাড়ে না আল্লাহর সঠিক ধারণা কাল রাত সাড়ে দশটা আপুনো সম্প্রচার সকাল নয় বাংলা দেশে পিস বাংলা ডায়ল ডিস্ট্রি বটল কনকুন এলিমিনেট মিসকশন ডেট কেন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে যাদের পথে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বয়দু বালিমীল তবে ইচ্ছে অথবা জ্ঞানের চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে দেখুন পৃষ্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाएकुम्लाबरकत सुप्रिय दर्शक बरतर पर आरोप যথারীতি আলোচনা নিয়ে আলোচনা করতেছিলাম প্রকৃত শান্তি লাভের উপায় ও উপকরণ নিয়ে এ পর্যায়ে শেখ খান মাদানি আপনি তিনটি বিষয়কে একটু বিশ্লেষণাত্মক পর্যায়ে নিয়ে আমাদের কিছু বলুন জি মহতারাম আসলে মানুষের জীবন পৃথিবীতে মানুষের জীবন সঠিকভাবে পরিচালনা করতে হলে বা শান্তির পথে চলতে হলে তাকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হয় যেটি প্রথম আমরা বলেছি আব্দ মানে এমন কতগুলি বিষয় যা না হলে তার পক্ষে সম্ভব নয় বেঁচে থাকা দ্বিতীয় হলো যেটা মানুষের হয়তো পারে কিন্তু সুস্থ সুন্দরভাবে সে বাঁচতে পারবে না এটা এমন চাহিদা কিছু রয়েছে প্রয়োজন রয়েছে তৃতীয় এরপরও পরেও কোনোভাবে চলতে পারে কিন্তু তার জীবনটাকে আরো সুন্দর করতে হলে আরো আকর্ষণীয় করতে হলে আরো নিরাপদ করতে হলে উল্লেখযোগ্য হলো বিভিন্ন চিন্তাশীলরা চিন্তা বিদ্রাই বলে থাকেন তার মাঝে হলো একটা হলো হেফজুদ্দিন মানুষটাকে পরিচালনা আমরা। শেখ বিন ইউসুফ এই যে অত্যাবশ্যকীয় যে উপকরণগুলো প্রকৃত শান্তি লাভ করতে হলে করা দরকার বিস্তারিত একটু আমাদেরকে যে আলহামদুলিল্লাহ আসলে যেগুলো অবশ্যই পালনীয় তো মুসলমান হিসেবে অবশ্যই পালনীয় তো রসুল সাল্লি সাল্লাম বলেছেন বনিল ইসলাম আল্লাহ ইসলাম বা আল্লাহ তাল মা তাকমুর রসুল ফখু হো মানাহ মান হো ফান্তাহু আল্লাহ রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করো যখনই আমরা আবশ্যক পালনীয় হিসাবে হালালকে হালাল বলবো এবং হারামকে হালাল বলবো এবং ওইভাবে পালন করব। তখনই আমাদের এটা জীবনে একটা আবশ্যক পালনীয় জিনিস চলে আসবে যার ফলাফল হবে জান্নাত আমি অবশ্যই এখানে সামাজিকভাবে আবশ্যক পালনীয় জরুরি একটা অংশ বিশেষে বলতে পারি যে এই অংশগুলি যখন মানুষ আবশ্যক পালনের মধ্যে নিয়ে চলে আসবে তখন সে ইনশাল্লাহ অবশ্যই সে একটা স্থায়ী জান্নাত লাভের পথ পেয়ে যাবে ও বাদ সৌমিত রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন ইদমানুলি সিত্তানিন আনফসেকুম আদমাল জাননা তোমরা ছয়টা জিনিস জরুরিভাবে পালন করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিয়ে নিলাম তোমরা যদি তোমাদের জীবনে ছয়টা জিনিসকে আবশ্যক পালনীয় হিসেবে গ্রহণ করো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে কীভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি সে জিম্মেদারি গ্রহণ করছি শেখ ধন্যবাদ আপনার কাছে আমরা পরে আবার আসব এই বিস্তারিত এই বিষয়টি শোনার জন্য ততক্ষণে মোহাম্মদ ইব্রাহিম এই যে এবং হাজিয়াত। দুটো জিনিসকে আমাদের দর্শক শ্রোতা একটা হলো অপরিহার্য আরেকটা হলো মানুষের প্রয়োজন আছে অপরিহার্য নয় সেটা ছাড়াও বাঁচা যায় কিন্তু কষ্ট হবে আরেকটা হলো যেটা যেমন আমরা এটা তহসিনাত এক কথা নফল বলতে পারি নফল হলেও খুবই ভালো না হলেও মোটামুটি যদি শান্তি পেতে চায় তাহলে পাঁচটি জিনিসকে তার সংরক্ষণ করতে হবে প্রথমেই সে পাঁচটির এক নম্বর সব কিছুর আগে হলো তার সঠিক ধর্মকে সংরক্ষণ করা মানব ধর্ম যেটা গোটা বিশ্ব মানবতা যেটা ধর্ম পাঁচটির মধ্যে একটা হলো তার সঠিক ধর্মের সংরক্ষণ দ্বিতীয় হলো তার হেফজুল নাফস মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করন তিন নম্বর হলো হেফজুল মাল মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করন চার নম্বর হলো হেফজুল আকল মানুষের যে বিবেশা মাদক বিবে সংরক্ষণ করা এই পাঁচটি জিনিসকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে শান্তির পথে অনেক দূর অনেকখানি আমরা আপনার কাছে আবার আসবো একটা বড় এবং গ্রহণীয় জিনিস যার বিবেক নাই তার বিচার নেই যারা পাগল তার বিচার হবে না যার যত বিবেক বেশি তার তত বিচার কঠিন হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট ওরাই যারা জ্ঞান চর্চা করে না যারা চর্চা করে না তারাই সবচেয়ে নিকৃষ্ট জাতি বা নিকৃষ্ট সম্প্রদায় এই হিসাবে আমরা বিবেক করে বিবেককে আমরা কিভাবে হেফাজত করতে পারি কিভাবে আমরা রক্ষা করতে পারি আসলে বিবেকের ক্ষতি করে কিসে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করে এমন কিছু খায় বা এমন কিছু বলে বা এমন কিছু করে যার বিবেকটা নষ্ট হয়ে যায় এসেছে যে আল্লাহ বিবেক কে সৃষ্টি করলেন তারপরে বিবেক কে বললেন আকবেল তুমি সামনের দিকে আস আকবর তুমি একটু পিছো হটো বিবেক সামনের দিকে আসলো পিছনের দিকে ঘটলো তারপর বিবেককে বললেন আল্লাহ কম তুমি দাঁড়াও তারপর বললেন যে বিবেক তুমি বসতো বসলো যখন এইগুলি ঘটল তখন আল্লাহতালা বলছেন যে বিবেক মা খালাক্ত খালকা নেহাফ মিনকা আহসানো মিনকা বিবেক আমি তোমার চেয়ে উত্তম কিছু সৃষ্টি করিনি তুমি সবচেয়ে উত্তম তুমি সবচেয়ে সুন্দর বেকার খোঁজই আমাকে আমার বিচারের কাঠগোড়া তুমি তোমাকেই ধরবো তার মানে যার বিবেক যেমন আছে তার তেমন বিচার হবে যার যেমন বিবেক নেয় তার বিচার হবে না বিবেক একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং মানুষের জীবনে ভালো মন্দ মাধ্যমে আল্লাহ শেখ আমরা এ পর্যায়ে তাহলে স্পষ্ট বুঝতে পারলাম যে প্রকৃত শান্তি লাভের উপায় একমাত্র ইসলাম অবশ্য আর প্রকৃত শান্তি বলতে আমরা সেই যে জীবন অনন্ত জীবন জান্নাতি জীবনের শান্তিকেই বুঝবো অনাবিল শান্তির এটাই ইসলামের সর্বোচ্চ প্রতিদানে হচ্ছে জান্নাত যে সম্পর্কে শেখ উল্লেখ করতেছিলেন যে বজুয় খন্দক খন্দকের যুদ্ধে যখন সাহবাই আলী নিয়ে। এটা বলেছিলেন সে কথাটা যদি একটু উল্লেখ করেন জি আসলে সাহাবাই যখন তখন তারা যারা সেটা আমরা অস্বীকার করবো আমরা এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ যে আমরা যতদিন পর্যন্ত হায়াতে আছি ততদিন পর্যন্ত এবং সহযোগিতা থাকবো কেউ অন্যায় করে আসলে সেটা আমরা না করে যে প্রকৃত শান্তি যদি লাভ করতে চাই তাহলে ইসলামে আসতে হবে ইসলাম জিনিসটা কি আল্লাহ তালা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তো এই বিশ্ব যখন সৃষ্টি করেন তখন এটা তো একটা নীতিতে চলতে হবে তারা কি আল্লাহ ছাড়া মহাজাগতিক আল্লা সামনেই আত্মসমর্পণ করে আছে মুসলিম হয়ে আছে আল্লাহ এমন একটা নিয়ম নীতি দিয়ে দিলেন এটার নামে ইসলাম এর বিকল্প ভিন্ন কোন কিছু আমরা আয়াত থেকে বুঝলাম আসমান মুসলিম যা কিছু আছে সবকিছু করে আমি একা যদি সবই আল্লাহকে মানে মানুষ তার তাসবিহ বুঝে না যে মহাবিশ্ব যে নিয়মে চলে আমি একা যদি অন্য একটা নিয়মে চলতে শুরু করি মহাবিশ্ব তাহলে আমরা বুঝতে বললাম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম এবং ইসলামের বিধান চিত্তে মেনে নিয়ে সেই মহান স্রষ্টার দরবারে আত্মসমর্পণ করাটাই শান্তির একটি অন্যতম উপকরণ এর বাইরে যারা শান্তি শৃঙ্খলা সুখ সমৃদ্ধি খোঁজে তারা ব্যর্থ হয়েছে অতীতেও আজকেও আমরা পৃথিবীতে বড় বড় কাঁদের ইতিহাস পুরো থেকে আমরা জানতে পারি তারা বিকল্প পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা এবং এই পৃথিবীতে তাদের রাজত্ব কায়ম করতে চেয়েছিল পৃথিবীকে আরও সুখময় এবং স্বাচ্ছন্দ্য পূর্ণ করতে চেয়েছিল কিন্তু সেগুলো ধুলায় তুষারিত হয়েছে বিপর্যস্ত হয়েছে তারা তাদের কর্মময় জীবনে আসুন আমরা প্রকৃত শান্তি লাভের উপায় হিসাবে একমাত্র ইসলামকেই গ্রহণ করি এবং ইসলামের বিধি এর কলা কানুন এর আইন কানুন মেনে নিয়ে একেবারে নিঃসংকোচে মেনে নিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভের চেষ্টা করি মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়ত করুন আমিন আমিন হাদা আমিনাফরুল্লাহ মুসলিমে নগ নব্বা গো নয় নবা ভা ভ নব্বা ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়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 ডোনন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপি রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড IBAN ZB52-LOID 3096-3401-024192 टेलीफोने टाका ट्रांस्पारे जुन्नो कल कुरून 24-208-2424-321 टाका पाथिये आमादर इमेल कुरून admin at -ad peace tv.tv आपनार दायत्तो पालन कुरे पुरोषका निश्चित कुरून जाकात दिये ए दायत्तो पुरून कुरून Peace TV আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেনভি বাংলা